মিসওয়ার ইবনু মখরমার ওদিল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন ফাতিমাহ আমার টুকরা যে তাকে দক্ষ দিবে সে আমাকে দুঃখ দিল